সপ্তম খণ্ড দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে প্রথম পরিচ্ছেদ প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ সঙ্গ নিন্দা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেজেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন বেলা প্রায় আটটা হইবে শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন আজ শনিবার अग्रह कृष्णा प्रतिपद पंद्रह डिसेम्बर आठरश तिरशी ख्रीटाब्द दो। मणि दक्षिणेश्वरे ठाकुरर संगेर पदछाय बास कर ठाकुरर का बसिया प्रह्लद चरित्र शुनि घर श्रीजुक्त राखाल लाटू हरिश केह बसिया केह जतायात कर हजरा बारान्दाय आ ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন যখন হিরণ্যকশিপু বধ হইল রুদ্র মূর্তি দেখিয়া ও সিংহনাথ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয় শঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন প্রহ্লাদ বালকের ন্যায় স্তপ করিতেছেন ভক্তবৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আহা আহা ভক্তের উপর কি ভালোবাসা বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল স্পন্দহীন চক্ষের কোণে প্রেমাশ্রু ভাব উপসমের পর ঠাকুর ছোট খাটখানিতে গিয়া বসিয়াছেন মনি মেজের উপর তাহার পাদমূলে বসিলেন ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন লজ্জা হয় না ছেলে হয়ে গেছে আবার স্ত্রীসঙ্গ ঘৃণা করে না পশুত্বের মতো ব্যবহার নাল রক্ত মল মূত্র এসব ঘৃণা করে না যে ভগবানের পাদপদ্য চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয় যে শরীর থাকবে না যার ভিতর কৃমি ক্লেদ শ্লেষা যত প্রকার অপবিত্র জিনিস সেই শরীর নিয়ে আনন্দ লজ্জা হয় না মণি তিরস্কৃত হইয়া চুপ করিয়া হেঁট মুখ হইয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতিতুচ্ছ বলে বোধ হয় মিছরির পানা পেলে চিটে পানা তুচ্ছ হয়ে যায় তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর সেই ভালোবাসা ক্রমে হয় এই বলিয়া ঠাকুর প্রেমন প্রেমন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন সুরধনির তীরে হরি বলে কে বুঝে প্রেমদাতা নিতাই এসেছে নিতাই নইলে প্রাণ জুরাবে কিসে প্রায় দশটা বাজে শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন মনি সঙ্গে আছেন মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন দুই একটি ফুল মার চরণে দিলেন নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন এইবার গীতোচ্ছলে মার স্তপ করিতেছেন ভবদারা হরা নাম শুনেছি তোমার তাই তো দিয়েছি ভার তারও তারো না তারও মা ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন বেলা দশটা হইবে এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন লর্ড আর্সকিনের বিষয় শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন ওতে কি বলছে মাস্টার বলিলেন সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন এই কথা বলছে নিষ্কাম কর্ম শ্রীরামকৃষ্ণ তবে তো বেশ কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ একখানাও পুস্তক সঙ্গে থাকবে না सुखदेव तर सब मुखे ए, बाली ते चीनी आधु चीनी सुखदेवदी नाम कर ठाकुर के निजे अवस्थाइंगित करा बुझाइते वैष्णवचरण कीर्तनिया आसिया मिलन कीर्तन सुनइल कियत्न पर श्रीजुक्त रामल थाल ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন সেবার পর ঠাকুর কিঞ্চিত বিশ্রাম করিলেন রাত্রে মনি নবতে সয়ন করিলেন শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন তখনই এই নবতেই বাস করিতেন কয়েক মাস হইল তিনি কামার পুকুরে শুভাগমন করিয়াছেন